হলো রাত্রে আজান পাঁচ অত নামাজের জন্য আজান দেওয়া হয় পাঁচ মধ্যে অর্থাৎ জোহর আসরিব আজান করা এর কারণ জাহের যে আজানের অর্থ হলো নামাজের অর্থ হয়ে গেছে সে আজান করা वक्त वक्त तो जूट या गलत लाजम आता है, है, नहीं, एलान चार्थे आएम्न मध्य खुद एक्त लाभ একমত হয়ে গেছে। যে যদি পরে ফজরের আজান দেওয়া হয় তাহলে যথেষ্ট আবার আমাদের মসলক হলো এই যে দিঘার চার ও যে হকুল সেগুলো এই বাবের মধ্যে নিজের পরেশান হয়ে গেছে আর পরেশান হইলে মানুষ থেকে গলা কি হয় कारण तिदान बुजते हैं দেখো বেল এই হাদিসের দ্বারা ইমাম তিরমিজি বলতেছেন পরিষ্কার হয়ে গেল তোমাদেরকে বারণ না করে থাকো পান করতে থাকো তো হজরত বেলা কে বলা হলো যে সে আজান দেবে রাত্রে বুঝা গেল রাত্রে যদি নাকি আজান দেওয়া হয় তাহলে আজান হয়ে আছে তো এর পরে একটা রহমদ আমি বললাম যেমন বললাম যে হাম্মাদ থেকে একটা রায় মধ্যে আসছে রয়েত কিন্তু শহীদ এবং মুসলিম সহিফের রাবি হাম্মিফ সেই কি আসছে করালেন ইন্না আবদা ইন্দা কদ নাম ইন্দা কদ নাম যে বেলাল আজান শেষ রাত্রে আগেই দিছে বেলালের চোখে ঘুম ছিল এই ঘুমের কারণে তোমাদের খাওয়া পিঠা থেকে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরবর্তী আজান না বেলাল ঘুমায় গেছিল না বেলাল ঘুমায় গেছিল বেলাল ঘুমায় গেছিল অতএব আজানের কারণে তোমরা মনে করো না বন্ধ করো না কারণ এই জন্য আল্লাহ রসুল শাস্তি দিলেন আবার এলান করাইলেন তারা দেখা যাচ্ছে যে ফজরের আগে যদি আজান হয়ে যায় তাহলে এ আদায় আজান করতে হয় এখান থেকে বেলালের ঘটনা বলে দিচ্ছেন বেলাল আল্লাহ তা না ঘটনা হল নাফে আন আন নাহি সেই ঘটনা হজরত অমর এবং মহাজ্জেনের ওমরের মহাজ্জেনের ঘটনাকে বিলাল আল্লাহ রসুল ঘটনা পাঠিয়েছে কি বলতেছে আল্লাহ রসুল নিজেই বলতেছেন আল্লাহ রসুল ইন্না ঘুরে ফেরাই ভাবের মধ্যে বলতেছে অথচ বাস্তবতা হলো এই হাম্মাদের রে সহি কারণ সে নেহ ধর সে কারাবি তার দিকে ওহামের ওহামের শোভা করা খোদ ওহাম এটা হল ঘটনা কি সেটা আমরা বলি বিষয় হলো হজরত নবীম সাল রমজান মাসে শুধু রমজান মাসে আল্লাহ রসুল সাল আলাই রাত্রে একবার আজান দেওয়াইতেন আর ফজরের আর একবার আজান দেওয়াইতেন ঘুরাইয়া বাসায় নিয়ে সেহেরি খাওয়ানোর জন্য যে এখন আর আর নামাজ তাহার এখন বন্ধ করিয়া খাইতে যাবো আর যারা ঘুমায় আছে তাদেরকে উঠানোর জন্য যার ঘুমায় না ওইটা সেহেরি খাওয়া আসলে ঠিক না নবিয়া করিম সাল পদ্ধতি হলো আর টাকার জন্য কি করবা আজান দিয়ে দেবো দিয়া দিব আজান মানে নেই আমার মানুষ সবার যাবে আগে সবক ঠেকছে কালকে যে প্রথম সবক আরম্ভ হবে এই বিষয়টা আদি আল্লাহ আসবে আল্লাহর নিজে বলতেছেন যে লিয়ার আর তোমরা এখনো যারা ঘুমায় আছে তারা যাদের সজাগ হইতে পারে আজানের মক্সাদ আল্লাহ নিজেই বলতেছে আবার দ্বিতীয়বার আরেকবার আজাদ হচ্ছে এখন আব্দুল জন্য আজা নির্ধারণ নির আর বেলালকে ফজরের মহ্জি নিযুক্ত করলেন এভাবে চলতেছে চলতেছে আর একবার তাড়াতাড়ি উঠতেছেন খেয়াল করতে পারতেছেন না মনে করতেছেন যে সবে সাদেক হয়ে গেছে মা করে দিলেন এটা তো বহু খতরনায়ক বিষয় কারণ বাসায় মহিলারা নামাজ পড়বে এলান করাল বলো যেরকম আজান জোরে দিয়ে পুরো মহল্লায় আওয়াজ কাপাই দিছো। এরকম আওয়াজ দিয়া আব্দাক আরে মহিলারা নামাজ পড়তো হবে না যখন নাকি এই ভুল হওয়া আরম্ভ করলো একাধিকবার ভুল হলো তো প্রথম শিব কি ছিল আবদুল্লাহম আজান দিতেন সেহরিদ আর বেলাল আজান দিতেন হজরের বুঝে আরম্ভ করলো তো তখন কিভাবে যে এখন থেকে এখন থেকে বেলাল শেহরিরা আজান দিবে আর আবদুল্লাহ আজান দিবে সেই কথাটা এখানে বলতেছে ইন্ডা বেলাল আজান দিত রাত্রে আজান দেবে না সে এখন ফজে আজান দেবে প্রমান প্রমান বুখারি আজকে সবক শেষ রজুলান আমা। ভুল ভ্রান্তির নাই কারণ আবদুল্লাহ রোজুলান কানা রোজুলান আমা সে অন্ধ ছিল আর অন্ধ থাকার কারণে সবের সাহেক সে নিজে দেখতে পেতো না একাধিকার ঘটনা ইমাম তিরমিজি পরেশান হয়ে গেছে লেহাজা আর কথা বলছে তো এই কথা ওইটাই আলহামদুলিল্লাহ তো এই মশালার মধ্যে আহনাফের মশলার মজবুতিনা নেহায়ের দরজার মজবুত কারণ যদি আপনারা আইন আপনারা খুঁজে জীবনে রাত্রের আজান দেওয়া হয়েছে কিন্তু সুবে সাহাদেকের আজান সোবে সাহাদ হওয়ার পরে হজের আজান দেওয়া হয় নাই এক আজান খুঁজে পাবেন না দেখবেন রাত্রের আজান আছে তো নিশ্চয়ই তার সাথে সোভে সাহাদেকের পরে হজর আজান কি বিষয় বিষয় হলো শোভেজ পরে ওইটা হলো নামাজের আজান আর আগেরটা হল সেহরি রাজান আর এর দলিল যে উঠে নাই তারা নাই মুকুম আর যারা ঘুমানত তারা কি করবে উঠে যাবে কিরকম সাপ এবার এই সাপের পরে ওর মান তির হয়ে গেছে চলো وبيبقى راح سنه الناس كيف الضوال حتى فهم ليس من شهادتنا فر في من ابي يعني صلى الله عليه وسلم وقال سن بلال بن مسعود بن زيري قبل الاشوابه حسبه ثم تابع ابن يقول وقال ابن سبع بعد بعد عايشه دوامه دوامه سبعه بيته ما صمدها وقال ابن قاضي بن ما حديثا حسنا صغيرا وقد اتفق على دعوه من اجل السنه لبعضها احنا اذا ادنا معدل بالنجى ابداه ولا يعيده এইটার উপর এমন তিরমেজি প্রেশান হয়ে যাচ্ছেন এই জন্য গ্যারে মাহাভুজ বলতেছেন অথচ এটা গ্যারের মাহভুজ তাহ না আর এম তে বুঝতেছেন সেটাও সদ্য না কথা হলো ওইটা যেটা আমি বলছি জি حديث النفطر محفوظ وصحينه المراء وبيت الله إبنى مراء وغيره وعنى بنا بنا من حبينا صلى الله صلى الله عليه وسلم قال ان بلالا معذلك يؤذن بلايل فقدم وشبه حتى يؤذن إبنه المسكوم روابنا تهذرنا بروابنا مراء وغيره وعنى بنا مراء أذن بلايل فعمره ومراء المعيد الأذانة وَهَذَا لَا يَصْرِحُ لِأَنْهُ أَنَّا بِنَا عَمَرَهُ الْقُطِعُ وَدَعَوَدْنَا عَمَّادُ الْمُسَلَمَةَ داوى هذا الحديثة وَسْرِحِهُ رِوَايَةَ عَبْدِ اللَّهِ بِنْ عَمَرَ وَبَيْ رِوَايَةَ بِنَا عَمْنَا بِنَا عَمَرَ وَالْزُّوْرِهِ وَالْزُّوْرِهِ وَانْسَارِ مِنَا عِمْنَا হয়ে যাচ্ছে অথচ এটা করে তার কথাই না এটা হলো এক সময়ের কথা ওটা হল আরেক সময়ের কথা তার এক সময় হয়ে যাবে وقال إن بلال بن أدن بلالي ولو أنه ومرض فيها عدد الأذار حين أذن قبلت المعين الفضل لم يكن إن بلال بن أدن بلالي قال عليه بن نبيه حديث حمد بن سلامتا نحيوبا النائفنا نعمر عن النبي صلى الله عليه وسلم وغلو محبوظ واختافيه حمد بن سلامتا وطوصي حمد بن سلامت بالاتفاق سقرابي لحظة خطر نسبت خطر نسبت جي فعبما جاء فيقراحيات القرود من المسجد بعد الأذار قيمة يكسد نظر ইয়া হাই অল প্র্যাকটিস চলো আজনের পর